শেখ আহমেদ মুসা জিবরিলে তাহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে আমরা আলওয়ালিয়াউলবারা নিয়ে আলোচনা করছিলাম আসলে আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি তার প্রত্যেকটি নিয়ে আলাদা দার্স এমনকি আলাদা সিরিজও করা সম্ভব বিষয়গুলো এতটাই গভীর তবুও সময়ের দিকে তাকিয়ে আমরা অতটা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আমরা এখানে শুধু মূল ভিত্তি তৈরি করে দিচ্ছি যাতে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা বোঝার মতো প্রয়োজনীয় ভিত্তি আপনাদের তৈরি হয় গত দার্শের পর অনেকেই ইন্টারফেইথের বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার অনুরোধ করেছেন ইন্টারফেইথ বা আন্তধর্মীয় কর্মকাণ্ড আসলে লা ইহাইহ এবং আলওয়াল্যাউলবার এর দিকে তাক করা একটি কামানের মতো তাই এই বিষয়ে প্রশ্ন আসাটাই স্বাভাবিক এবং প্রশ্ন আসা উচিত তাই আমরা এখানে ইন্টারফেথ নিয়ে আরও কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আন্তধর্মীয় সম্মেলন বা আন্তধর্মীয় ব্যানারের আয়োজনে যোগদান করা লোকেরা সাধারণত দু ধরনের হয় প্রথমত তারা এমন লোক যারা দাওয়াতে ভালো কিন্তু তারা দিনের ব্যাপারে অজ্ঞ তারা ইসলাম প্রচার করতে ভালোবাসে কিন্তু তাদের অজ্ঞতার কারণে মনে করে আন্তধর্মীয় কাজকর্ম দিয়ে ইসলামের প্রচার করা সম্ভব এরা মনে করে আন্তর্ধর্মীয় কর্মকাণ্ড হলো দাওয়া এর আদর্শ পদ্ধতি অথবা কমসে কম দাওয়ার অন্যতম পদ্ধতি এ ধরনের লোকদের উচিত দাওয়াতি কাজ থেকে কিছুদিন বিরতি নিয়ে আগে ভালোভাবে ইসলাম শেখা না হলে তারা মানুষকে পথভ্রষ্ট করতে থাকবে এবং সব তো দূরে থাক দিনকে দিন তাদের পাপের বোঝা ভারী হতে থাকবে এখানে ভুল বোঝার কোনো অবকাশ নেই আমরা দাওয়ার বিরোধিতা করছি না আমরা দাওয়াকে ভালোবাসি মুসলিম হিসেবে আমাদের জীবন আবর্তিত হয় দাওয়াহকে কেন্দ্র করে আমরা আগেও বলেছি যতটুকু বিশুদ্ধ আইম আপনার কাছে আছে আপনি ততটুকুই মানুষের কাছে পৌঁছে দিন আপনার বিশুদ্ধ আইমের পরিমাণ সামান্য হলেও সমস্যা নেই তা মানুষের মাঝে ছড়িয়ে দিন হিক্মা এবং সহানুভূতির সাথে কিভাবে মানুষের মাঝে ইসলামের দাওয়া প্রচার করতে হবে তা নিও আমরা আলোচনা করেছি আমরা দাওয়ার বিরোধিতা করছি না কিন্তু ইন্টারফেথ এবং দাওয়াত সম্পূর্ণ বিপরীত ধর্মী বিষয় কাজেই মুসলিমদের ভেতর থেকে যারা ইন্টারফেইথের প্রবক্তা যারা আন্তধর্মীয় প্ল্যাটফর্মে সভা সমিতিতে অংশগ্রহণ করে তারা ইসলামের ব্যাপারে জাহেল এবং অজ্ঞ এরা মনে করে দাওয়া হলো খ্রিস্টান পাদ্রী আর ইহুদি রেবাইদের সাথে ছবি তোলা দাঁড়িয়ে বসে সেলফি তোলা তারপর দিন শেষে ঘরে স্ত্রীর কাছে গিয়ে পেট পুড়ে খাওয়া দাওয়া করা এরা মনে করে এভাবে ইসলাম আর দাওয়ার বিশাল খেদমত করে ফেলেছে বিশাল কিছু অর্জন করেছে আসলে একুল অকুল হারানো ছাড়া আর কিছুই তারা অর্জন করতে পারেনি তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হওয়ার দুর্ভাগ্য অর্জন করেছে সাত আসমানের উপর থেকে আল্লাহ সুবহান জানিয়ে দিয়েছেন বলো আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাবো যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা হল সে সকল লোক দুনিয়ার জীবনে যাদের চেষ্টা সাধনা ব্যর্থ হয়ে গেছে আর তারা নিজেরা মনে করছে যে তারা সঠিক কাজই করছে সুরা আল কাহফ একশো এবং চার আল্লাহ সুবাহ আল রসুল্লাহ সাল্লাসাল্লামকে বলছেন ওই সব লোকেরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত যাদের সব কৃতকর্ম বিফলে গেছে। অথচ তারা ভাবছে যে তারা তাদের কাজের বিনিময়ে উত্তম পুরস্কার পাবে তারা মনে করছে যে আমরা বেশ ভালো ভালো কাজ করছি এর বিনিময়ে আমরা অনেক পুরস্কার পাব। অথচ তাদের কৃতকর্মের মাধ্যমে তারা শুধু নিজেদের পাপের বোঝাই বাড়িয়েছে এরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত অব্লাহ সুবাহ আলা বলছেন যে এরা ক্ষতিগ্রস্ত এই লোকগুলো ইন্টারফেইথ এবং দাওয়াকে গুলিয়ে ফেলে এই দুইয়ের মধ্যেকার পার্থক্য তারা ধরতে পারে না ইন্টারফেইথ বা আন্তধর্মীয় কার্যক্রমের ইতিহাস সম্পর্কেও এরা অজ্ঞ ইহুদি খ্রিস্টানদের মধ্যে কিভাবে এসব কর্মকাণ্ড শুরু হয়েছিল তাদের এজেন্ডা কি ছিল তারপর কিভাবে কিছু কথিত মুসলিম এর প্রচারণা শুরু করলো এগুলো তারা জানে না তাদের তাদেরকে ইন্টারফেইথের ইতিহাস জিজ্ঞাসা করুন দেখবেন তারা বলতে পারছে না এসব কিছু না জেনেই এসব মূর্খরা ইন্টারফেইথকে দাওয়া ভেবে বসে আছে ইন্টারফেইথ নিয়ে কিছু বললে এই লোকগুলো তেরে আসে তারা বলে কেন এসব বলছো আমরা তো দাওয়া করছি অথচ এরা আসলেই ক্ষতিগ্রস্ত তারা যে কি করছে সেটা তারা বুঝছে না তারা মনে করছে তারা নেক আমল করছে কিন্তু তারা আসলে গুণাহ কামাচ্ছে এরা অজ্ঞ এবং এদের উচিত দাওয়ার মাঠ থেকে অবশ্য নিয়ে আগে ভালোভাবে দিন শেখা এবং ইতিহাস জানা এরা হলো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী হলো ওইসব লোকেরা যারা জেনে বুঝে আন্তধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে প্রচার করে এবং পৃষ্ঠপোষকতা করে এই লোকগুলো ইন্টারফেইথের ইতিহাস জানে এর আসল উদ্দেশ্য সম্পর্কেও এরা অবগত অথবা এরা এর কিছু দিক সম্পর্কে জানে এবং সেই উদ্দেশ্যেই বিশ্বাস করে এরা হল বর্তমান সময়ে এই উম্মার রুয়াই বিদাহ এবং মুনাফিক তারা ইন্টারফেইথের আদর্শের উপর ইমান এনেছে এবং দিন ইসলামের প্রকৃত শিক্ষার প্রচার রোধে ইসলামের শত্রুদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করছে তারা দিন ইসলামের এমন এক সংস্করণ চায় জানিয়ে ইসলামের শত্রুরা সন্তুষ্ট অথচ তাদের উচিত ছিল আল্লাহর সন্তুষ্টি কামনা করা মহান আল্লাহ সুবহানা বলেন ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم اليهود والنصارى কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ করো সূরা আল বক্বারা 120 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন ইহুদি এখন যদি অন্য কোনো ধর্ম আদর্শ বা মতবাদের অনুসারীরা বলে অমুক শাইখ অমুক দায়ী অমুক দল খুব ভালো তাহলে এখান থেকে আমরা কী বুঝব হয় কাফির মুশ্রিকরা মিথ্যা বলছে আসলে তারা আসলে ওই ব্যক্তি দল বা দায়ীকে কখনোই ভালো মনে করে না অথবা তারা যে শায়েখ দায়ী বা গ্রুপের প্রশংসা করছে তারা হক পথে নেই তারা রসুল্লাহ সাল্ল আলিহিসাল্লামের দেখানো পথে নেই কারণ স্বয়ং আল্লাহ সুবাহানহাত বলে দিয়েছেন যে ইহুদি এবং নাসারারা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ করো আর আল্লাহ সুবাহানহমাতআলা কখনোই মিথ্যা বলেন না আল্লাহ সুবাহনআলা বলেন ওয়ামান আর কথায় আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী কে সুরা নিসা ১২২। তারা যদি কখনো আমাদের প্রতি সন্তুষ্ট না হয় তাহলে আমাদের করণীয় কি হবে আমরা কি তাদের সাথে যোগ দেবো আল্লাহ সুবাহ হওয়া তাহলে আমাদের পদ দেখিয়ে দিয়েছেন তিনি বলেছেন বলো নিশ্চয়ই আল্লাহ হৃদায়ত আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপর তাহলে আল্লাহর বিপরীতে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না সুরা আল বা ১২০। বলুন তাদেরকে বলুন যে আল্লাহ নির্দেশিত পথই একমাত্র সঠিক পথ বিশুদ্ধতা হেঁদি একমাত্র মুক্তির পথ কোনো মতেই ইন্টারফেইথের আদর্শ বা কর্মকাণ্ড গ্রহণ করা যাবে না ইন্টারফেইথ একটি কুফরি মতবাদ অন্যদিকে দাওয়া হলো আমাদের নবীর রসুল্লাহ সাল্ল আলহিসাল্লামের অনুসৃত পদ্ধতি ইন্টারফেইথ এবং দাওয়াতকে এক মনে করার মানে হলো একটা তাজা আপেল এবং একটা পচা কমলা লেবুকে এক মনে করা আল্লাহ সুবাহ বলেছেন উল্য়স্তবি বলো অপবিত্র ও পবিত্র সমান নয় আল সুরাঈদাহ একশো ভালো এবং মন্দ কখনোই সমান হতে পারে না ইন্টারফেইথের মতো ঘৃণিত বিষয় নোংরা আবর্জনা কি করে দিনের দাওয়াতের মতো মহান বিষয়ের সমান হতে পারে আয়তের পরের অংশেই অব্লাহ সুবহান হমত আল্লা বলেছেন যদিও অপবিত্রের আধিক্য তোমাকে মুগ্ধ করে অতএবে বুদ্ধিমান ব্যক্তিরা আল্লাহর তাকোয়া অবলম্বন করো যাতে তোমরা সফলক্লাম হও সুরাম আইদা একশো অর্থাৎ মন্দের আধিক্য এবং এর জাকজমক অনেক সময় আমাদের মুগ্ধ করতে পারে কিন্তু মাথায় রাখতে হবে যে মন্দ মন্দই আর আপনি লক্ষ্য করলে দেখবেন আজকাল দায়ীদের মধ্যে অনেকে মন্দের মাধ্যমেই জনপ্রিয়তার প্রতিযোগিতা করছে আবু ওয়াফা ইবন আকিল রহমাতুল্লাহ আলাই পাঁচশো তেরো হিজড়িতে বরণ করেন ওয়ালা এবং বারাহ নিয়ে তার অসাধারণ একটি উক্তি রয়েছে তিনি বলেন ইদা আরতানিফা মাহ ইসলামি মিন আহলির জমান ولا ضجيجهم في الموقف باللبيك وانما انظر الى مواطعتهم اداء الشريعه কোন <سؤال> যুগে ইসলামের প্রকৃত অবস্থা বুঝতে চাইলে মসজিদের দরজায় ভিড় করা মুসল্লিদের সংখ্যা গণনা করোনা হজের সময় labbayk এর ধ্বনির দিকেও তাকিয়ো না বরং তুমি দেখো তাদের ওয়ালাহ এবং ভারার কি অবস্থা আবু কোনো যুগে মসজিদে মুসল্লিদের সংখ্যা বা আরাফাতের ময়দানে হাজিদের আধিক্য এটা প্রমাণ করে না যে সে যুগে ব্যাপক আকার ইসলাম পালন করা হচ্ছে বরং ইসলামের প্রকৃত অবস্থা বোঝা যায় ওয়ালা এবং বারার উপর ওই যুগের মুসলিমরা কেমন আমল করছে সেটা দেখে ওয়ালা এবং বারাহ হলো একটি লিটমাস টেস্ট আগেই বলেছি ওয়লা এবং বারা এর মূল বিষয়টি অত্যন্ত সহজ সরল এবং বিদায়ী গোষ্ঠী বিশেষ করে দার্শনিক ফিরকার লোকেরা তাদের ভ্রান্ত ধ্যান ধারণা প্রচার করার আগে এ বিষয়ে আলোচনাও সহজ সরল ছিল আলিমগণ সংক্ষেপে সহজ সরলভাবে তা ব্যাখ্যা করতেন কিন্তু এখন ইসরা সহ বিভিন্ন ধরনের বাতিল লোকেরা এ বিষয়ে বিভ্রান্তি তৈরি করেছে তাদের সবগুলো বিভ্রান্তির জবাব দিতে গেলে আমাদের সপ্তাহের পর সপ্তাহ এ বিষয় নিয়ে আলোচনা করতে হবে ইন্টারফেইতের উপর শাইখ বাখর আবু জাইদের একটি অসাধারণ বই আছে বইটি অনুবাদ হয়েছে কি না আমার জানা নেই যারা আরবি পড়তে পারেন এবং এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা পড়তে আগ্রহী তারা বইটি পড়ে ফেলুন আল্লাহ শাইককে জান্নাতুল ফের দাউস দান করুন ইন্টারফেতের উপর এর চেয়েও ভালো আরেকটি বই আছে ঝাড়খণ্ডের এই বইটি লিখেছিলেন প্রফেসর আল কাওয়াদি খুব চমৎকারী বইয়ে বেশ গভীরে গিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমরা গত দার্সে বলেছিলাম দু হাজার একের পর অনেকে আলওয়ালা এবং বাড়ার ব্যাপারে তাদের আকিদা এবং দৃষ্টিভঙ্গি আমুল বদলে ফেলেছে সাফের মতো খলস বদলে অন্য মানুষে পরিণত হয়েছে এরকম ঘটনা পাশ্চাত্যে যেমন ঘটেছে তেমনি মুসলিম অধ্যষিত ভূখণ্ডগুলোতেও ঘটেছে কিন্তু কেন তাদের এমন পরিবর্তন হলো তাদের অনেকেই ইমম সাফেই রহমাতুল্লহি আলাইকে অজুহাত হিসেবে টেনে আনে তারা দাবি করে ইমাম সাফেই রহমাতুল্লহি আলাই যেমন তার মজাহাবের ক্ষেত্রে পরিবর্তন এনেছিলেন একইভাবে তারাও পরিবর্তন এনেছে এই কথার অর্থ কি। ইমাম সাফেই রহমাতুল্লাহ আলাইহীর ব্যাখ্যাটি একটু বর্ণনা করা যাক ইমাম সাফেই রহমাতুল্লাহ আলহী হলেন সাফেই মহাবের ইমাম তার জীবনকালে তার দুটি মজহাব ছিল বলা যায় জীবনের প্রথম প্রথমাংশে তিনি ছিলেন ইয়াইরাকে ইয়রাকে থাকা অবস্থায় তিনি বিভিন্ন ফতোয়া দিয়েছেন লিখেছেন ছাত্রদের শিখিয়েছেনও জীবনের পরবর্তী অংশে তিনি পারিজমান মিশরে মিশরে থাকা অবস্থায়ও তিনি বিভিন্ন ফতোয়া দিয়েছেন লিখেছেন এবং ছাত্রদেরও শিখিয়েছেন ইরাকে থাকা অবস্থায় ইমাম শাফে ইর অবস্থানের সাথে মিশরে থাকাকালীন অবস্থানের পার্থক্য ছিল তো যারা আজ তাদের আকিদা বদলে ফেলেছে তারা বলে শাফ এই তার অবস্থান বদলেছিলেন আমরাও বদলেছি আসলে কি হয়েছিল কেন ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাই তার মহাব পরিবর্তন করেছিলেন কতটুকুই বা নিজেকে পরিবর্তন করেছিলেন তিনি এ ব্যাপারে সংক্ষেপে আমরা কিছুটা বলি যাতে করে এসব খোরা অজুহাতে কেউ বিভ্রান্ত না হন ইলামুল মুওয়ন গ্রন্থে ইমাম ইবনুল কয়ুম রাহমহল্লাহ বলেছেন একজন ফকিহ যখন কোনো বিষয়ের ওপর ফতোয়া দেন তখন কোরআন সুন্না এবং ইজমার জ্ঞানের পাশাপাশি তাকে সেই স্থানের সংস্কৃতি ঐতিহ্য প্রথা এবং পারিপার্শ্বিক অবস্থা সময় ইত্যাদির জ্ঞান রাখতে হয় একজন ফকিহকে অবশ্যই এগুলো জানতে হবে কিন্তু লক্ষ্য করুন এটা হলো ফিকহের ক্ষেত্রে ফিখের ক্ষেত্রে এসব নিয়ামকের কথা বিবেচনা করার কথা বলা হচ্ছে আকিদার ক্ষেত্রে না আঁকিদা বদলায় না আবার ফিখের ক্ষেত্রে পরিবেশ প্রেক্ষাপট ঐতিহ্য প্রথা ইত্যাদির বিবেচনায় কিছু কিছু বিষয়ে পরিবর্তন আসে সম্পূর্ণ মাঝহাব বদলায় না তাহলে ইমামা শাফি ক্ষেত্রে কি হয়েছিল ইমাম শাফির অবস্থানে এত ব্যাপক পরিবর্তন আসার কারণ হলো নতুন দলিল পাওয়া এরাত থেকে মিশরে যাওয়ার পর তিনি নতুন অনেক সেরা দলিল সংকলন করেছিলেন যার ভিত্তিতে তার অবস্থানে পরিবর্তন এসেছিল ইমাম সাফি জীবনী এবং তার মাঝহাব বিশ্লেষণ করলে দেখবেন তার পরিবর্তন মিশরে যাওয়ার পর শুরু হয়নি বরং এরাক ছেড়ে যাওয়ার ঠিক আগে আগে তার অবস্থানে পরিবর্তন আসতে শুরু করে কারণ এ সময় তার কাছে নতুন অনেক দলিল এসে পৌঁছাচ্ছিল নতুন দলিলের সন্ধান পাওয়ার পর তিনি নিজের অবস্থান পরিবর্তন করেছেন তিনি শাসক বা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের অধিবাসী কিংবা নফ্সকে সন্তুষ্ট করার জন্য নিজের অবস্থান বদলাননি তিনি অবস্থান বদলেছেন সারা ই দলিলের ভিত্তিতে এবং তার এই পরিবর্তন শুরু হয়েছিল মিশরে আসার আগেই ইঁরাক থাকা অবস্থায় দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইমাম শাফি ই রহমাতুল্লাহ আলে যদি শাসকদের সন্তুষ্ট করার জন্য বা অন্য কোনো কারণে দুটি মাঝহাব তৈরি করার ইচ্ছাই করে থাকতেন তাহলে তিনি বলতেন আমি ইঁরাক থাকতে এটা লিখেছি এটা ইঁরাকের জন্য আর মিশরে থাকতে ওটা লিখেছি ওটা মিশরের জন্য তিনি এমন বললে আমরা বুঝতাম প্রত্যেক ভূখণ্ড বা দেশের জন্য কোরআন এবং সুননা অনুযায়ী আলাদা আলাদা নিয়ম হবে কিন্তু ইমামা শাফেই এমন বলেননি বরং তিনি এর বিপরীত কথা বলেছেন বলে উদ্ধৃতি আছে আলবাহরুল মুহিব গ্রন্থে আজ জর ইমাম আ শাফেইকে উদ্ধৃত করে লিখেছেন ইরাকে থাকা অবস্থায় আমার যে মাঝহাব ছিল তা কারো কাছে বর্ণনা করা নিষিদ্ধ অর্থাৎ তিনি বলেছেন ইরাকে থাকাকালীন তিনি যে মাঝহাবের অনুসরণ করতেন সে নিয়ম নিয়মকানুন কারো কাছে যেন বর্ণনা করা না হয় কাজেই প্রেক্ষাপট পরিস্থিতি বা ঐতিহ্যের কারণে ইমাম শাফেই তার নিজের অবস্থানে এত পরিবর্তন আনেননি শাসক জনগণ কিংবা নফ্সকে সন্তুষ্ট করার জন্য তিনি অবস্থান বদলাননি তিনি তার অবস্থান বদলেছেন সেরা এই দলিলের ভিত্তিতে তার কাছে আরও হাদিফ আরও আস্তার এসে পৌঁছানোর কারণে তিনি অবস্থান বদলেছিলেন এবং স্পষ্টতই তিনি তার পুরোনো অবস্থানকে পুরোপুরি ত্যাগ করেছিলেন তৃতীয় পয়েন্ট হচ্ছে তিনি যদি এই ধ্যান ধারণায় বিশ্বাসী হতেন যে ভিন্ন ভিন্ন ভূখণ্ডের অধিবাসীদের জন্য ভিন্ন ভিন্ন ফতোয়া এবং নিয়ম কানুন প্রযোজ্য তাহলে তার যে ছাত্ররা এই ইরাকে রয়ে গিয়েছিল তারা ইরাকে তার আগের অবস্থানগুলোই প্রচার করতেন কিন্তু তারা এটা করেননি চতুর্থ পয়েন্ট ইমাম সাফাই রহমাতুল্লহি আলাইকে যারা খুব ভালো মতো চিনতেন জানতেন যারা তার সত্যিকারের অনুসারই ছিলেন যারা তার সবচেয়ে অন্তরঙ্গ ছাত্র ছিল তারা কখনোই এটা দাবি করেননি যে ইমাম সাফাই রহমাতুল্লাহ আলাই দেশ জনগণ পরিবেশ পরিস্থিতি ইত্যাদি বদলে যাওয়ার কারণে তার মাঝভাব পরিবর্তন করেছিলেন সেই সময়ের ইতিহাস ঘেটে দেখুন ইমাম শাফি রহমতুল্লাহ আলহের যে ছাত্ররা তার পুরাতন কিছু অবস্থান গ্রহণ করেছিলেন তারা ছিলেন মুজতাহিদ অর্থাৎ তারা ইতিহাদ হিসেবে ইমাম শাফি দুই অবস্থানের মধ্য থেকে প্রথম অবস্থান গ্রহণ করেছিলেন আর তারা যখন এই অবস্থান প্রচার বা প্রয়োগ করতেন তখন এগুলোকে ইমাম শাফির সাথে যুক্ত করতেন না ইমাম শাফি মত বলে এগুলো প্রচার করতেন না কিন্তু কেন কারণ ইমাম শাফে রহমাতুল্লাহ আলাই এই অবস্থানগুলো ত্যাগ করেছিলেন তারা নিজস্ব ইস্তিহাদ হিসেবে এই অবস্থানগুলো গ্রহণ করেছিলেন পঞ্চম পয়েন্ট হলো যদি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই দলিলের উপর ভিত্তি না করে জনগণ দেশ বা পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে অথবা অন্য কোনো কারণে তার মাঝহা পরিবর্তন করতেন তাহলে তিনি বলতেন যে আমি ইরাকে থাকাকালীন যে মাঝাব অনুসরণ করতাম শুধু ইরাকের অধিবাসীরা সেই মাঝহাবের অনুসরণ করবে আর মিশরে থাকা অবস্থায় যে মাঝহাব গ্রহণ করেছি সেটা কেবল মিশরের অধিবাসীরাই অনুসরণ করবে আর কেউ না অর্থাৎ ইরাক এবং মিশরের বাইরে আর কেউ এই মাঝহাবগুলো অনুসরণ করবে না আর ইরাকের অবস্থান শুধু ইরাকের লোকেরা অনুসরণ করবে মিশরের অবস্থা শুধু মিশরের লোকের অনুসরণ করবে কিন্তু তিনি এমন বলেননি ইমামান্নবী রহমাতুল্লাহ আলাই যিনি নিজেই সাফি মাজহাবের একজন ইমাম তার আলমজমু গ্রন্থে বলেছেন যখন কোনো বিষয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই দুটি মতামত পাবে বুঝে নিবে সঠিক মত হচ্ছে নতুন মতটি অর্থাৎ তার সর্বশেষ মত ষষ্ঠ পয়েন্ট আমাদের যুগের যেসব লোক তাদের পরিবর্তনের পক্ষে ইমাম শাফি উদাহরণ টানছে তাদের পরিবর্তন এসেছে দু হাজার পর তাদের আকিদা এবং অবস্থানে পরিবর্তনের কারণ হল হক থেকে বিচ্যুত হওয়া অথবা দিনের বিষয়কে নফস কিংবা জনগণের কাছে পছন্দনীয় করা তারা বিভিন্ন প্রেক্ষাপটে ওই মতকে গ্রহণ করে যেটা ওই সময় জনপ্রিয় তারা এটা করে অন্যদের সন্তুষ্ট করার জন্য জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য প্রয়োজনে তারা কোরআন শূন্যের বিপরীতে গিয়েও মানুষকে কিংবা শাসককে সন্তুষ্ট করার জন্য এমন করে তারপর তাদের এই পরিবর্তন শুধু ফিক হয়ে নয় বরং মানুষকে সন্তুষ্ট করার জন্য তারা নিজেদের আঁকিদাও পাল্টে ফেলেছে কিন্তু ইমমা শাফি দুই অবস্থানের পর্যালোচনা করলে দেখা যাবে তার পরবর্তী মাঝহাব অর্থাৎ মিশরের মাঝহাব সামষ্টিকভাবে এবং তুলনামূলকভাবে বেশি শক্ত ও কঠোর অর্থাৎ ইমামা শাফেই শক্ত অবস্থান থেকে সহজ অবস্থানে আসেননি বরং তিনি তুলনামূলক সহজ অবস্থান থেকে কঠিন অবস্থানে গেছেন রাখিদার ক্ষেত্রেও তিনি তার উসুল বা মূলনীতিসমূহে কোনো পরিবর্তন আনেননি মজহাব পরিবর্তনের পর আর শাফেইয়ের অবস্থানে কি কি পরিবর্তন এসেছিল তা দেখা যাক প্রথমত নতুন মজহাবে তিনি সতর্কতার মূলনীতির ভিত্তিতে অনেক মত গ্রহণ করেছিলেন আপনি যখন বেশি সতর্কতা অবলম্বন করবেন তখন স্বভাবত বিষয়টি কঠিন হবে দ্বিতীয়ত তিনি নতুন মাঝহাবে মাসার লিহল মুর বা বৃহত্তর জনস্বার্থের নীতি ব্যবহার করেননি যদিও এই নীতির ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে শিথিলতা বা তুলনামূলক সহজ অবস্থান তৈরি করে তৃতীয়ত তিনি তার নতুন মাজহাবে ঔরফের চে নুসুস বা দলিলকে প্রাধান্য দিয়েছিলেন ওরফ হল কোনো অঞ্চলের প্রথা প্রচলন এবং ঐতিহ্য ইত্যাদি অর্থাৎ বিভিন্নভাবে তার নতুন অবস্থান তার পুরনো অবস্থানের তুলনায় কঠোর ছিল আসলে বিষয়টি কঠোরতার নয় বরং সঠিক হওয়ার তার পরবর্তী অবস্থান অধিকতর সঠিক ছিল তার মত পরিবর্তনে কিছু উদাহরণ দেখা যাক ইরাকে থাকা অবস্থায় ইমম শাফেই স্বর্ণের এবং রূপার থালা ব্যবহার করা পছন্দ করতেন অর্থাৎ মাকরুহ মনে করতেন মিশরে তিনি স্বর্ণ এবং রূপার থালা ব্যবহারকে হারাম বললেন ইরাকে যেটি মাকরুহ ছিল মিশরে যাওয়ার পর সেটি হারাম বললেন তিনি তুলনামূলক কঠোর মতটি গ্রহণ করলেন এই থাকাকালীন তার মত ছিল কেউ সলাতে সুরাফাতে হ্যাঁ পড়তে ভুলে গেলেও তার সলাদ আদায় হয়ে যাবে তাকে নতুন করে আবার সেই সলাদ আদায় করতে হবে না কিন্তু মিশরে যাওয়ার পরে তিনি বললেন না কেউ যদি সুরাফাতে হ্যাঁ পড়তে ভুলে যায় তাহলে তার সলাথ হবে না তাকে পুনরায় সলাাত আদায় করতে হবে অর্থাৎ তিনি পরে তুলনামূলক কঠোর মতটি গ্রহণ করেছিলেন ইরাকে থাকা অবস্থায় তিনি ফতোয়া দিয়েছিলেন কুকুরের লালা লাগলে ধুয়ে ফেলা অজীব নয় মিশরে যাওয়ার পর তিনি বললেন এটা ধোয়া ওয়াজীব তিনি মিশরে যাওয়ার পর আরও কঠোর হয়েছেন তাহলে এ লোকগুলো কিভাবে তাদের পরিবর্তনের পেছনে সাফেই রহমাতুল্লাহ আলাইকে দলিল হিসেবে টেনে আনে আরও একটি উদাহরণ দেয়া যায় এর থাকতে তিনি বলতেন যে কেউ যদি অজুর ক্রমধারা অনুসরণ না করে তাহলেও অজু হবে এমন করা পছন্দনীয় নয় কিন্তু এভাবে করলেও অজু হয়ে যাবে মিশরে যাওয়ার পর তিনি ব্যাপারে কঠোর হলেন বললেন যে কেউ যদি অজুর ক্রমধারা না মানে তাহলে তার অজু হবে না এবং তাকে পুনরায় অজু করতে হবে ইরাকে থাকতে তিনি বলতেন যে ঘুমের কারণে অজু ভেঙে যায় না কিন্তু মিশরে যাওয়ার পরে বললেন যে ঘুমিয়ে পড়লে অজু ভেঙে যায় ইরাকে থাকা অবস্থায় ইমামার সাফিফতোয়া ছিল কোনো মহিলার স্বামী যদি সফর থেকে ফিরে না আসে তাহলে সেই মহিলা চার বছর তার স্বামীর জন্য অপেক্ষা করবে চার বছর পর স্বামী ফেরত না আসলে তাকে মৃত বলে ধরে নিতে হবে এবং সেই ইদ্যত পালন করবে ইত্যৎ শেষ হলে অন্য কাউকে বিয়ে করতে পারবে মিশরে যাওয়ার পরে তিনি তার এই মত পরিবর্তন করে বলেছিলেন স্বামী ফিরে না আসলেও কোনো নারী চার বছর পরে ইদ্যা পালন করতে পারবে না বিয়েও করতে পারবে না স্বামী ফিরে আসা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে এই অপেক্ষা হতে পারে গমপক্ষে দশ বছর বা তার চেয়েও বেশি এই ব্যাপারে অবশ্য আরও কিছু বিষয় আছে যেমন এমন নারী খলিফা বা কাদির কাছে যেতে পারবে ইত্যাদি তবে এখানে পয়েন্ট হল ইরাকে তিনি বলেছিলেন চার বছর অপেক্ষা করলে তা যথেষ্ট হবে কিন্তু পরে বলেছেন দশ বছরের বেশি হতে হবে অর্থাৎ তিনি তুলনামূলক কঠিন মতটি গ্রহণ করেছেন নিরুদ্দেশ স্বামীর এই ব্যাপারটি নিয়ে সোহাবীর রদিউল্লাহ আনহুমদের থেকেও দুটি মত আছে ইবনু আব্বাস রদিউল্লাহ আনহু মনে করতেন স্বামী ফিরে না আসলে স্ত্রীকে চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ইরাকে থাকাকালীন ইবনু আব্বাস রদিউল্লাহ আনহু এর এই মতটি গ্রহণ করে নিয়েছিলেন অন্যদিকে আলী ইবন আবু তোলিব হ্রদল্লাহ আনহু এই বিষয় ভিন্ন মত পোষণ করতেন তার মত ছিল স্বামী ফিরে না আসলে স্ত্রীকে অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে হবে ইবনু আব্বাসের তুলনায় আলীর এই মত তুলনামূলকভাবে কঠোর হ্রদল্লাহু আনহুম। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই যে কোনো একটি গ্রহণ করতে পারতেন যেহেতু দুইটি মতই সোহাবিদের কিন্তু তুলনামূলক সহজ ফতোয়াটি গ্রহণ না করে তিনি কঠিনটি গ্রহণ করেছিলেন কাজেই এসব বাজে অজুহাত দিয়ে ইমামা শাফিকে অপমান করবেন না দুনিয়ার জন্য জনপ্রিয়তার জন্য বা শাসকের ভয়ে নিজেদের আকিদা বদলে ফেলে এই দাবি করবেন না যে আমরা সাফিএয়ের মতো ইমাম শাফি রহমতুল্লি আলাই এরাক থেকে মিশর গিয়েছিলেন মক্কা এবং হিজাজ পাড়ি দিয়ে এই সফরের বিভিন্ন শহর পাড়ি সময় তিনি নতুন করে বিভিন্ন দলিল পেয়েছেন যেগুলোর আলোকে তিনি তার অবস্থান বদলেছেন এছাড়া তার পরিবর্তন ছিল ফিখে আকঈদা তেনা আল ওয়ালাহলবার না। অথচ এসব লোকেরা আলওয়ালাউলবারা এর আকিদা বদলে ফেলে দাবি করছে যে তারা নাকি সাফেয়ের মতো সেই সময় এল এখনকার মতো এত সহজলভ্য ছিল না তথ্য এত সস্তা ছিল না তাদের হাতে আইফোন ছিল না চোখের পলক ফেলার আগেই লাখ লাখ রেফারেন্স সার্চ দিয়ে সঠিক তথ্য বের করার কথা কেউ স্বপ্নেও ভাবতো না একটি বা দুটি হাদিফের জন্য তাদের মাসের পর মাস দীর্ঘ সফর করতে হতো দেশ মহাদেশ পাড়ি দিতে হতো আলবাই হাকি তেল মানাকিব আশাফেঈ গ্রন্থে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইয়ের মজাব পরিবর্তনের বিষয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলৈহের ছাত্র ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইয়ের একটি মতব্য আলোচনা করেছেন ইমাম আহমাদ বলছেন যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ইরাক অবস্থানের শেষ দিকে তার নতুন মজহাবের গঠন শুরু করেন কিন্তু মিশরে পৌঁছানোর আগ পর্যন্ত তিনি একে সুসাব্যস্ত করতে পারেননি এটি হলো ইমাম আহমদের বক্তব্য যিনি আশাফেঈর ছাত্র ছিলেন ইমাম শাফি নতুন প্রমাণ এবং দলিলের ভিত্তিতে তার মহাব পরিবর্তন করেছিলেন নিফাকি থেকে বা ইসলামের শত্রুদের খুশি করার জন্য নয় আর তিনি শুধু মজহাব ফিখ বা মসলামাসাইল পরিবর্তন করেছিলেন আকিদা নয় ইসলামী পরিভাষারগুলোর অর্থ বদলে দেয়া বিকৃত করা এবং পুরোপুরি মুছে ফেলার লক্ষ্যে আজ বিশ্বজুড়ে ইসলামের শত্রুরা কাজ করে যাচ্ছে আজ আলওয়ালাউলবারকে সঠিকভাবে বুঝতে হলে এটা বুঝতে হবে শয়তান এবং ফির আউন দুজনেই এ কৌশল ব্যবহার করেছিল আজকে মুনাফিকরা এ দুজনের পদচিহ্ন অনুসরণ করছে তারা ইসলামী পরিভাষাগুলো বদলাচ্ছে সেগুলোর অর্থ এবং সংজ্ঞা বদলে দিচ্ছে অথবা পুরোপুরি মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে শয়তান আবম আলহিসাল্লাসাল্লামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে চাচ্ছিল কিন্তু সে সরাসরি আদম আলহিসাল্লাসাল্লামকে বলেনি ওই গাছের ফল খাও সে তার মূল উদ্দেশ্যকে আড়াল করে একে সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করেছিল সে এমন ভাব দেখাচ্ছিল যেন সে আসলে আদম আলহিসের উপকার করতে চায় আল্লাহ সুবাহ আমাদের জানিয়েছেন অতপর শয়তান তাকে একুমন্ত্রণা দিল বলল হে আদম আমি কি তোমাকে বলে দিব অনন্ত জীবনপ্রদ গাছ এবং অক্ষয় রাজত্ব সম্পর্কে সুরাত আহা একশো খেয়াল করে দেখুন শয়তান কিভাবে ওই গাছের পরিচয় দিচ্ছে সে শুধু গাছ বলেনি সে বলেছে অনন্ত জীবনদায়িনী গাছ অনন্ত জীবনপ্রদ গাছ সে বিষয়টিকে সুন্দর উত্তম এবং উপকারী হিসেবে তুলে ধরেছে এটা হলো শয়তানের কৌশল শয়তানের ধোকা এগুলো হলো শয়তানি পরিভাষা অভিশপ্ত ক্ষতিকর বিষয়কে সে উপকারী এবং সুন্দর হিসেবে তুলে ধরে সে কথার পশ্রা সাজিয়ে বলেছে এই গাছটি সাধারণ কোনো গাছ নয় এ গাছের ফল খেলে তুমি এই চিরসুখের জান্নাতে অনন্তকাল ধরে বসবাস করতে পারবে অক্ষয় রাজত্ব পাবে ক্ষতিকর একটি জিনিসকে ভালো হিসেবে উপস্থাপন সে করছে আজ হুবুহু এই পদ্ধতি অনুসরণ করে ইসলামের মৌলিক বিষয়গুলো বদলে ফেলা হচ্ছে ইসলামী পরিভাষাগুলো বদলে ফেলে মুসলিমদের দেওয়া হচ্ছে রসুল সাল্লাসাল্লাম এই ব্যাপারে আমাদের সতর্ক করে গেছেন সুনানু আবি দাউদে বর্ণিত হচ্ছে আরেকটি বর্ণনা এসেছে হাদিফে মূলত বলেছেন এই উম্মার কিছু লোক মদ পান করবে কিন্তু তারা সেটাকে ভিন্ন নাম দিবে তারা মদ খাবে কিন্তু মদকে মদ না বলে অন্য কিছু বলবে তারা রিবা বা সুদ খাবে কিন্তু সেটাকে রিবা না বলে অন্য কিছু বলবে ইন্টারেস্ট কিংবা লভ্যাংশ এখন আরবে মদকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন মশরুবাত রু হাইয়া হাদিফে মদের জন্য ব্যবহৃত শব্দ হলো খামার। এখন খামর শব্দটা ব্যবহার করা হয় না মদকে খামর না বলে যখন মশরুবাত রু হাইয়া বলা হবে তখন সেটা মনে একটি আলাদা ধরনের প্রভাব ফেলবে আপনি যখন মদকে অন্য কোনো নামে রাখবেন তখন আপনার মধ্যে হারাম হালালের অনুভূতির তীব্রতা কমে যাবে মদকে যখন মদ বলা হবে যখন খামর শব্দ ব্যবহৃত হবে তখন এর সাথে যুক্ত সব হাদিসের কথা চলে আসবে এমন অবস্থায় মদপান করার সময় অন্তর থেকে একটি বাধা কাজ করবে মন খচখ করবে কিন্তু মদকে যখন বিয়ার রাম ভটকা জিন ওয়াইন টাকিলা কিংবা মশ্রুবাত রুহাইয়া রাখা হবে তখন প্রভাবটা আলাদা হবে মদ খাচ্ছেন হারাম কাজ করছেন এই অনুভূতিগুলোর তীব্রতা কমে আসবে ইসলামী পরিভাষার অর্থ বদলে দেওয়ার আধুনিক একটি উদাহরণ দেখা যাক সুরা আজ সুরার অর্থ পাল্টে দেওয়ার জন্য কিছু লোক খুব মন দিয়ে কাজ করে যাচ্ছে তারা বলছে সুরা হলো গণতন্ত্র গণতন্ত্রই হলো সুরা কেন এমন বলা হচ্ছে এর দ্বারা কুফরি গণতন্ত্রকে ইসলামের লেবাস পড়ানো হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার যত কুফর আছে সেগুলোকে বৈধ হিসেবে ইসলামী হিসেবে উপস্থাপন করা হচ্ছে এটা এক ধরনের মাইন্ড গেম প্রথমেই তারা গণতন্ত্রকে সুরা হিসেবে কিংবা সুরার একটি সংস্করণ হিসেবে উপস্থাপন করছে আর এটা করে শুরুতেই সাধারণ মানুষের চিন্তাকে প্রভাবিত করছে কারণ সাধারণ মুসলিম ভাবছে সুরা তো ইসলামেই আছে তার মানে অবশ্যই সেটা ভালো আর গণতন্ত্র যদি সুরা হয় তাহলে গণতন্ত্র নিশ্চয়ই ভালো আজকাল আপনি এমন অনেক লোকের কথা শুনবেন তারা সংস্কার আর পরিবর্তনের কথা বলে তারা দাবি করে ইসলামী আমাদের সংস্কার করতে বলে আমরা আসলে আমাদের ভাষা আমাদের বক্তব্য সংস্কার করছি এখানে আপত্তির কি আছে কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন দাওয়ার পদ্ধতি বা উপস্থাপনার ক্ষেত্রে সংস্কারের কথা বললেও আসলে তারা ইসলামের মৌলিক শিক্ষাকে বদলে ফেলছে দাওয়ার ক্ষেত্রে প্রশস্ততা আছে দাওয়ার নতুন পদ্ধতি গ্রহণ করা যেতে পারে ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার কোনো সমস্যা নেই দাওয়ার সময় সবাইকে হুবহু একই কথা একই বাক্য ব্যবহার করতে হবে কিংবা একই বিষয় নিয়ে ইসলামে আলোচনায় যেতে হবে এমন কোনো কথা নেই বিভিন্ন প্রযুক্তি ভাষা মাধ্যম বা প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ আছে কিন্তু ইসলামকে সংস্কার করার ইসলামের শিক্ষাকে বদলাবার কোনো সুযোগ নেই যারা আজ সংস্কারের কথা বলে তারা ইসলামের শিক্ষাকে বদলে ফেলছে আর দাবি করছে আমরা কেবল উপস্থাপনার ক্ষেত্রে পরিবর্তন আনছি ফির আউন অনেক প্রতাপশালী শাসক ছিল কিন্তু গায়ের জোরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সে অর্জন করতে পারেনি তাকে বিভিন্ন কূটকৌশলের আশ্রয় নিতে হয়েছিল ফিরাউন তার অধীনস্থদের উদ্দেশ্য করে বলতো কউনু মিক্লা সাবিল ফিরাউন বলল যা আমি সঠিক মনে করি তাই আমি তোমাদের দেখাই আর আমি তোমাদেরকে কেবল সঠিক পথই দেখাই সুরাগ ফির উনত্রিশ ফিরাউন দাবি করেছিল আমি তোমাদের সঠিক রাস্তা দেখাচ্ছি তার কথার ফলে লোকেরা ধরে নিল সঠিক পথ হলো ফিরাউনের পথ যদিও বাস্তবতা ছিল উল্টো ফিরাউন সাবিল উর রশাদ অর্থাৎ সঠিক পথের অর্থ বদলে দিল সে বলল সাবিলুর রশাদ মানে আমার পথ যেটা আমার পথ সেটাই সঠিক পথ এবং সাধারণ মানুষ তার এই কথা বিশ্বাস করল এটা তাদের মনে গেথে গেল একইভাবে ফিরাউন ভ্রান্ত পথের সংজ্ঞার অর্থও বদলে দিল সে বলল মুসা এবং হারুন আলহি সালাতামের পথ হলো ভ্রান্ত পথ সে আরও অগ্রসর হয়ে বলল কলু ইন হ্যানি হের اي يخرجاكم من ارضكم بسحرهما ويذهب يذهبا بطريقتكم المثلاء اي دو جان ابوشي جادو کر تراجعي تادر جادور مادهمة تما ديرتك تما ديرتك تما ديرتك بير كوري دي ته اي بان تما ديرتك رشتو جبان فقال له فراعون اني اظنك يا موسى مسحورا فراعون تاك بولو وهي موسى امي تماك ابوشي جادو گروس دماني সুরা আল ইসরা একশো এক এভাবে ফিরাউন ভ্রান্ত পথকে সঠিক হিসেবে তুলে ধরল আর সঠিক পথকে ভ্রান্ত হিসেবে সাধারণ মানুষ তার কথা বিশ্বাস করল তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে ধরে নিল মুসাউ হারুন আলহি সাল্লা সালামকে দেখে তারা ভাবল এরা তো জাদুগ্রস্ত এদের কথা আমরা কেন শুনবো ফিরাউনের মনস্তাত্ত্বিক যুদ্ধ তার শব্দের খেলা এখানেই থেকে থাকেনি চরম অধ্যত নিয়ে সে রব শব্দের অর্থই বদলে দিল সে বলল সে নিজেই রব আলকুর আনে আল্লাহ সুবহান আমাদের জানিয়ে দিয়েছেন ফিরাউন দাবি করেছিল ফক আনা রব আ সে বলল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব সুর নাজিয়াত ২৪। শব্দের সংজ্ঞা আর অর্থ বদলে দেয়া বিকৃত করা এটা হলো শয়তান আর ফিরাউনের কুটো কৌশল আজকের মুনাফিকরা এ কৌশল ব্যবহার করেই ইসলামী পরিভাষাগুলোর অর্থ বিকৃত করে সত্যের সাথে মিথ্যে মিশিয়ে ইসলামের মৌলিক শিক্ষাকে বদলে ফেলে নিফাককে সত্য আর সত্যকে নিফাক হিসেবে অভিহিত করে আল্লা আনুগত্যকে ফিস্ক আর ফিস্ককে আনুগত্য হিসেবে উপস্থাপন করে আর মানুষ বাস্তবতা বুঝতে পারে না কারণ শব্দের অর্থ আর সংজ্ঞা মুনাফিকরা বদলে দিয়েছে